أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسنتم أن تتركوا لما يعلم الله الذين جاهدوا منكم ولم يتخذوا আলহামদুলিল্লা রবুল আল আিনীর সকল প্রকারের সুপ্রিয়া প্রশংসা যিনি আমাদেরকে গতকালের আলোচনারই ধারাবাহিকতাই যে কথাগুলো বলেছিলেন যে তোমরা কি ওই জাতির বিরুদ্ধে যুদ্ধ করবে না যারা তাদের ंगीकार सर्वप्रथम तुम्हें जुद्ध शुरू करुद्ध करा तुम्हारा ते भाओ भाओ बर ভয় পাওয়ার জন্য সবচেয়ে বড় অধিকার হলো আল্লাহ যদি হয়ে থাকো মোমিনদেরকে আল্লাহ উদ্বুদ্ধ করে এরপরে ঘোষণা দিয়েছিলেন তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো আল্লাহ তোমাদের হাত দিয়ে তাদেরকে লাঞ্ছিত করবেন শাস্তি দিবেন তাদেরকে নিজের পক্ষ থেকে তিনি তাদেরকে এবং তাদের মোকাবিলায় তোমাদেরকে সাহায্য করবেন আর এই সাহায্যকে শক্তিশালী করে তিনি বিজয়ী করবেন আর এর দ্বারা মুমিনদের অন্তরে সেফাদান করবেন আর যাদের অন্তরে তোমাদের প্রতি বিদ্বেষ আছে তাদের বিদ্বেষগুলো তিনি এর দ্বারা দূর করে দেবেন আল্লাহ যাকে চান এর পরেও তিনি আর আজকের এই আয়াতের মধ্যে এরই ধারাবাহিক কথায় আল্লাহ এর সাথরমান তোমরা কি মনে করে নিয়েছ যে তোমাদেরকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে আল্লাহ জেনে নেবেন না তোমাদের মধ্য থেকে কে আল্লাহ করেছে অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করেনি নিশ্চয় আল্লাহ সেই বিষয়গুলো অবগত আছেন যা তোমরা করো এখানে আল্লাহ দুইটি বিষয়ের পরীক্ষার কথা বলেছেন দুইটি বিষয়ে তাদেরকে পরীক্ষায় করতে চান। এক হলো আল্লাহর পথে জিহাদ কারা করেছে আল্লাহ বলেছেন যে তোমাদের মদ্য তোকে কে আল্লাহর প্রতি জিহাদ করেছে যুদ্ধ করেছে আল্লাহ এটা জেনে নেওয়ার আগেই তোমাদেরকে ছেড়ে দিবেন मन कर नाजातर कोई परीक्षा छाड़ा कि जिहद कर ललोकार छाड़बें सुरेबू नम्बर आल्ला লোকেরা কি মনে করে নিয়েছে আমরা ইমান আনলাম এ কথা বলার কারণে তাদেরকে পরীক্ষা ছাড়া ছেড়ে দেওয়া হবে অথচ তাদের পূর্বে যারাই তাদেরই মতো ইমানের দাবি করেছিল আমি তাদের সকলকে পরীক্ষা করেছিলাম তাদের পূর্বে যারাই ইমানের দাবি করেছিল সকলকে আমি পরীক্ষা করেছিলাম আল্লাহকে অবশ্যই পরীক্ষার মাধ্যমে জেনে নিতে হবে কে ইমানের দাবিতে সত্যবাদী আর কে ইমানের দাবিতে মিথ্যাবাদী কার ইমানের দাবিটা সত্য আর কার ইমানের দাবিটা মিথ্যা পরীক্ষার মাধ্যমে তোমরা কি মনে করে নিয়েছো আল্লাহর জান্নাতে তোমরা এমনি প্রবেশ করতে পারবে অথচ তোমাদের পূর্বে যারা তোমাদেরই মতো ইমান এর দাবি নিয়ে এসেছিল তাদেরকে কষ্ট নির্যাতন নিষ্পেষণ সভাব অনঠন দারিদ্রতা জুলুম নিপীড়নে তাদেরকে কাটিয়ে দেওয়া হয়েছিল এমন কি এক কঠিন অবস্থায় রাসুল এবং তার সাথীগণ আল্লাহর কাছে পরিহাদ করেছিলেন আল্লাহর সাহায্য আর কত দূর আল্লাহ তখন তাদেরকে সান্ত্বনা দিয়েছিলেন যে আল্লাহর সাহায্য দূরে নয় আল্লাহ সাহায্য অতি নিকটে সেই কঠিন অবস্থা সকল মুমিনদের পর পরীক্ষা ছাড়া কারো ইমান তিনি গ্রহণ করবেন না এই কথাটাই এখানে বলে দিয়েছেন যে তোমাদের মধ্যে ইমান দাবি করার পর কে জিহাদ করলো আর কে আল্লাহ রাসুল এবং মুমিনদের ছাড়া অন্য কাউকে নিজের অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করলো না এটা জানার আগেই আল্লাহ তোমাদের ইমানে দাবি করার সাথে আল্লাহর পদে জিহাদ করেছে সেই জিহাদটা হবে শুধুমাত্র আল্লাহর পদে আল্লাহ সন্তুষ্টের জন্য আর কোনো উদ্দেশ্য নয় আর জিহাদ মূলত হলো আল্লাহ দিনের বিজয়ের জন্য আর পথে বাধা যত ব্যবস্থা আছে সেইগুলোকে নির্মূল করা সে আল্লাহর প্রতিপক্ষ শক্তির শক্তিকে দ্বংসা করে দেওয়ার জন্য নস্বাদ করে দেওয়ার জন্য যুদ্ধ পরিচালনা করা আর তাদেরকে ধ্বংস করে দিয়ে সেই চিন্তা চেতনা সন্তুষ্টি এছাড়া আর কোনো উদ্দেশ্য যদি কারো থাকে সেটা আল্লাহর পথে জিহাদ হবে না রাসুল্লাহ বলা হয়েছিল যে কেউ যুদ্ধ করে বীরত্ব প্রদর্শনের জন্য লোকজন যাকে যাতে তাকে বাহাদুর বলে তার সেই বীরত্ব প্রদর্শনের জন্য যুদ্ধ করে কেউ যুদ্ধ করে দুনিয়ার সুযোগ সুবিধা লাভ করার জন্য দুনিয়ার মোহে কেউ যুদ্ধ করে কার এই যুদ্ধটা প্রতি যুদ্ধ তার জিহাদটা আল্লাহর প্রতি জিহাদুল্লাহ বলেছিলেন আল্লাহর কালিমাকে সর্বোচ্চ আসনে সমাসীন করার জন্য যে জিহাদ করে সেই জিহাদি হল আল্লাহর প্রতি জিহাদ प्रश्न कर प्रथम एक दल आलिमे हाजिर तुम्हारे তাহলে আমরা এখন মুলতবি রেখে নেই কিন্তু ঠিক আছে তাহলে আমরা পরবর্তী সব সময় থাকলে ইনশাআল্লাহ আমরা আবার আলোচনায় বলবো আপাতত এখানেই মুলতবি